पृबांगलार पक्षारकबाद जानिए शुभेच्छा जानिए अंतर अंतस्थल के कृतज्ञता प्रकाश कर प्रिय अनुष्ठान दर्शे हदीस बुलुगुल माराम आबा शुरू करी अपनारा संगे आत आग्रह सहकारे ये दर्शे हादी शे আপনাদের করা বরং তিনবারের অতিরিক্ত اخذه لراسه اخرجه البيهقي وقال اسناده صحيح وصححه الترمذي ايضا عبد الابن زيد থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসে তিনি বলেন যে রাসূলুল্লাহ কে তিনি দেখেছেন যে তিনি নতুন করে পানি নিয়ে তিনি কান মাসে করেছেন মাথা যে মাসে করেছেন পানি নিয়ে এ ব্যক্তিকে পানি নিয়ে মাথা মাশা করলেন এর পরে নতুন করে আবার পানি নিয়ে তিনি কান মাসে করেছেন এই কথা বর্ণনা করছেন করেছেন এবং তবে মনে রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসটি আমাদের কাছে যে সিলসিলা বা বর্ণাসূত্রের মাধ্যমে হাদিস পৌঁছেছে এটা সহি হলেও হাদিসটির মতন বা তার মূল বক্তব্য কিন্তু সহি হাদিসের পরিপন্থী তাই তাকে বলা হয় সাজ হাদিস অর্থাৎ কোন বিশ্বস্ত বর্ণাকারী যদি অনেক বিশ্বস্ত বর্ণাকারীদের বিপরীত বর্ণনা করেন তাহলে সেই ক্ষেত্রে তার হাদিসকে বলা হয় সাজ আর অনেক বিশ্বস্তরা যে হাদিসটি বর্ণনা করেছেন তাদের হাদিসকে বলা হয় মাহফুজ এজন্যে আমাদের ইমাম ইবনিল হাজর আসকর রহমতুল্লা আল বলেন وَهُوَ إِنْدَ مُسْلِم من هذا الْوَجْهِ اي حدث تي اي برونة ديه مسلم شوري پر او نو برونة يسه چه وَمَسَحَ بِرَأَسِهِ بِمَا اِنْ غَيْرَ فَضْلِيَدَيْهِ وَهُوَ الْمَحْفُوظُ بلنجا مسلم شوري پر حدث تيسه چه جاء الله النبي عليه الصلاة والسلام حد دور پوري و بسه اشتو پاني ديه تینی ماتا ماسه ق মাথা মাসে করেছেন তাহলে হাজিসটির যেটা বিশুদ্ধ বর্ণনা সেটা হলো কি মুসলিম শরীফের যে তিনি হাত ধোয়ার পরে ওই পানি দিয়ে মাথা মাসা করেন নাই বরং তিনি নতুন করে পানি নিয়ে মাথা মাসে করেছেন কিন্তু আবদুল্লা বিজাইদের বর্ণনা এই হয়ে গেছে যে তিনি মাথা মাসে করার পরে কানের জন্য আবার নতুন করে পানি নিয়েছেন এই বর্ণনাটা বিশুদ্ধ নয় এজন্যে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহনবী আলসালাত সাল্লাম থেকে কোনো বিশুদ্ধ বর্ণায় প্রমাণিত হয় নাই যে তিনি মাথা মাসে করার পরে নতুন করে আবার পানি নিয়ে কান মাসে করেছেন বরং বিশুদ্ধ বর্ণনা হলো এই যে তিনি মাথে মাসে করার পরে অবশিষ্ট পানি দিয়ে কান মাসে করেছেন নতুন করে পানি নেন নাই এটাই হলো সুনত তবে কেউ যদি নতুন করে পানি নিয়ে কান মাসে করে তাহলে সেটা সুননতের অন্তর্ভুক্ত কখনোই সেটা হতে পারে না এজন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে কান মাথার অন্তর্ভুক্ত ব্যাপারটা আমরা পরিপূর্ণ ভাবে সুন্দর ভাবে এর আগে আমরা বর্ণনা করেছি সেই নিয়মে আমরা করব। এরপরে ইমাম ইবন হাজার আমরা উজু কিভাবে করতে হয় এর কি আমরা উজুর পর্ব শেষ হলে তখন সুন্দর করে পরিপূর্ণ উজু করাটা আপনাদেরকে আমরা দেখাবো তার আগে উজুর ফজিলত সম্পর্কে মহানবী মোহাম্মদ রাসুল্ল সাল্লা সাল্লাম থেকে আবু হরাইরাহ যা হাদিস বর্ণনা করেছেন সেটি আমরা আপনাদের কাছে আগে পেশ করতে চাই আবু হরে রাজি বলেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি তিনি বলেন এম্মতি নিশ্চয় আমার উম্মত কিয়ামা। কিয়ামতের মাঠে আসবে বর অন্য বর্ণায় আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া অনেক মানুষ আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত সমস্ত মানুষ কেমতের মাঠে উঠবে আপনার উম্মতের সংখ্যা অনেক সবার চেয়ে বড় হবে আপনি ওই মুহুর্তে আপনার উম্মতকে কিভাবে চিনবেন কিভাবে জানবেন আল্লাহনবী আলিস্লাতাম বললেন আচ্ছা একটা উটের পালে বা ঘোড়ার পালে যদি একটা উট বা একটা ঘোড়ার মাথা যদি চিৎকাবড়া হয় সাদা কালো রঙ হয় তাহলে ওই উটটা বা ওই কি বলে ঘোড়াটা চিনতে কি কোন সমস্যা হবে বলে না এটা তো সহজেই জানতে পারবো আল্লাহ নবী আল্লাহ বললেন আমার যে উজুর অঙ্গ প্রত্যঙ্গের মাঠে ঝুলকিবে এদের হাত এদের পা এদের মুখ এগুলি চকমক চকমক করবে তখন আমি বুঝতে পারবো এরাই আমার উম্মত এটা আমার উম্মতের বৈশিষ্ট্য তাহলে বন্ধুগণ উজুর সময় যদি আমরা উজুটাকে সুন্দরভাবে করি পরিপূর্ণভাবে করি তাহলে ক্যামতের মাঠে আমাদের চেহারা গোরক মন্ডল কি হবে আমাদেরকে চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে আমার উম্মত এই হাদিস বর্ণনা করার পরে আবু হরি রাজিয়া বলেন কুমাই উত যে তোমাদের মধ্যে চায় তার এই ঝলক স্থানগুলি ঝলকিবে এটাকে বাড়াতে চেষ্টা করো। তাই আবহাওয়া ক্যামতের মাঠে এগুলি বড় আকারে বেশি বেশি বড় হয়ে ঝলকিতে থাকে বন্ধুগুন এই উজুর হজিরত আরো অনেক হানিষে বর্ণিত হয়েছে বরং আল্লাহ নবী আলহিসাল্লাম বলেছেন যখন মানুষ উজু করে এই উজুর পানির সাথে সাথে তার পাপ রাশিগুলি ধুয়ে ধুয়ে পড়ে যায় সুফান আল্লাহ এর ফলে উজু করে তার জন্য নেকি লেখা হয় এই যে জোর বিরাট এক ফিলত আমরা উঁজু করার সময় অবশ্যই খেয়াল রাখবো উজুটাকে সুন্দর করে ভালো করে আল্লাহর নবী আলহাতামের সুন্দর উজুর পদ্ধতি মেনে। আমরা যেন উজু করতে পারি গেলাম আর ঠেড়া বেড়া করে আমরা উজু করে ফেললাম এটা কিন্তু মুসলিম বিশুদ্ধ দুইটি গ্রন্থে হয়েছে মা আয়সা সিদ্দিকার্ল্লামের এক সহ ছিলেন তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিটি কাজে দান পছন্দ করতেন তার প্রতিটি কাজ শুরু করার সময় তিনি দান পছন্দ করতেন ফিতানা অলিহি জুতা পরার সময় আগে ডানপা পড়তেন তারপরে বাম পা পরতেন অফিস যখন মাথার সিথি করতেন তখনও তিনি ডান দিক আয় করতেন এরপরে বামদিক করতেন অফি তহুরিহী যখন তিনি নামাজের রুজু বা গোসলের ফরজ গোসল যখন তিনি পবিত্রতা অর্জন করতেন তখনও তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন এটাই ছিল তার অফিসানিহি করলে প্রতিটি বিষয়ে তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন এই যখন কাপড় পরবেন ডান হাত আগে আপনি মোজা বা পরবেন ডান পাশিলে ঢুকবেন ডান পা দিয়ে শুধুমাত্র রসুল্লাহরুমে যাওয়ার সময় শুধুমাত্র বাম পা আগে দিতেন কারণ এটা নোংরা জায়গা ধোয়া পরে আর ডান পা দিয়ে বের হতেন বাকি যত ভালো কাজে তুসবির ডান হাত দিয়ে করতেন কিন্তু মনে রাখতে হবে যখন আপনি জামা কাপড় খুলবেন আপনি মোজা বা স্যান্ডেল বা জুতা খুলবেন তখন কিন্তু আপনার বাম পা আগে খুলতে হবে এটা একটা সুন্নত তাহলে আমরা বুঝতে পারলাম এই উজুর যে যে উজুর কাজগুলি জোড়া অব তারপরে ডান হাত আগে ধুবো তারপরে বাম হাত আগে আমরা ডান পা আগে ধুবো তারপরে বাম পা পরে ধুবো এইভাবে আমরা উজুর ক্ষেত্রে আমরা স্মৃতি করার ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি জুতা পড়ার ক্ষেত্রে মোজা পড়ার ক্ষেত্রে পাজামা পড়ার ক্ষেত্রে জামা পড়ার ক্ষেত্রে আমরা ডান হাত ব্যবহার করবো এইভাবে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলে সাল্লাহ নিঃসন্দেহে জরুরি কারণ আল্লাহ নবী আলিসাল্লাম বাম হাত দিয়ে খেতে এবং পান করতে নিষেধ করেছেন আর বলেছেন শয়তান বাম দিয়ে খায় শয়তান বাম দিয়ে পান করে এই শয়তানের শৈতানের হয়ে যাওয়া এটা আমাদের জন্য কখনোই সমচিন হতে পারে না আসুন পুজোর ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করার চেষ্টা করব এই সুন্নতটি আজ আমাদের সমাজে অত্যন্ত একেবারে হারিয়ে গেছে বলা যেতে পারে বরং বামহাত দিয়ে খাওয়া পান করা বামহাত দিয়ে দেওয়া বামহাত দিয়ে নেওয়া এইভাবে আমাদের অনেকটা সূন্যর থেকে আমরা দূরে সরে গিয়েছি আমরা এই ডান থেকে শুরু করার সুন্দরটাকে আবার পুনজীবিত করব। এটাই মহানবুল আলমিনের কাছে মহান মহানবির সর্বশ্রেষ্ঠ বাণী कर््यकुर हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित দেখুন আলো আজ সন্ধ্যা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 চলছে এক জোয়ারের প্রচন্ড পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয়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 السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته بندگون اپنا رجل جائعين تحقن ناكينو اپنا دير كي چھوٹو بیديو تير پورے آبارو اپنا دير شبیر ونستان درس حدث شنار وان آئشة رضي الله تعالى انها قالت كان رسول الله صلى الله عليه وسلم یعجبوه التیم في فتن অ তারা জলিহি অনিহি করলে হত্যাটি বর্ণিত হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা যিনি রাসুল সাল্লাহ্লামের এক সহধর্মিনীর জীবনসঙ্গী ছিলেন তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্ল সাল্লাম প্রতিটি কাজে দান পছন্দ করতেন তার প্রতিটি কাজ শুরু করার সময় তিনি ডান পছন্দ করতেন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 আমরা ডানহাত ব্যবহার করব। এইভাবে দেওয়ার ক্ষেত্রে আল্লাহনবী দান হাত দিয়ে ডান হাত দিয়ে খাওয়া পান করা এটা তো নিঃসন্দেহে জরুরি কারণ আল্লাহ নবী আলিসাল্লাম বাম হাত দিয়ে খেতে এবং পান করতে নিষেধ করেছেন আর বলেছেন শয়তান বাম হাত দিয়ে খায় শয়তান বাম হাত দিয়ে পান করে এই শয়তানের শৈতানের সাদৃশ্য হয়ে যাওয়া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 কামনা এটাই মহানবুলো সামনে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন তারপরে বাম পাগুলি ডান দিক থেকে শুরু করা দরকার আমরা এইভাবে যদি আমরা মাসিক করি ডানটা আগে হবে পাটা পরে হবে এইভাবে আমরা ডান দিক থেকে শুরু করবো রাসুল সাল্লাম আমাদেরকে সেই নির্দেশ করলেন حدث تحر جن إمام برونا كوريشن عبو داود نسائي ترميجي ابن ماذا ابن خزيما رحمه الله حدث تحر جزيبه لأخي تو كوريشن لذلك حدث أستيش ستحولوك وأن مغيرت بن شعبه رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم توضع فما صحب ناسيته وعلى العمامة والخفين أخرجه مسلم আমরা হুজুর ক্ষেত্রে বেশ অনেকগুলি হাদিস আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি আমরা এবার হাদিসটি জেনে ফেলে যে হালিশটা আপনার কাছে পড়েছিলাম মকিরা বিন সব রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী আসল উজু করলেন উজু করার সময় তিনি কি করলেন তার নাসিয়া সিয়া অর্থাৎ কপালের সামনে তিনি একটু মাসা করে নিলেন না সিয়া মানে কপালের উপরে কি করলেন মাসে করে নিলেন ওয়ালাল এ মা এবং পাগড়ির উপরেও কী করলেন মশা করলেন ওয়াল খুফাইন এবং পায়ের যে মোজা এর উপরে তিনি মাসেহ করলেন ইহানিসমাম মুসলিম বর্ণনা করেছেন ইহানিস থেকে আমরা জানতে পারলাম যে মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে তাহলে মাথার কিছু অংশ বা বাকি পাগড়ির উপরে মশা করিল হয়ে যাবে এভাবে আরও আমরা জানতে পারলাম যে পায়ের মধ্যে যদি মোজা বা রেক্সিনের মোজা হোক চামড়ার মোজা হোক কাপড়ের মোজা এটা যদি থাকে তাহলে সেটার উপরে উঁচু অবস্থায় যদি পড়ে থাকে পড়ে আসবে তাহলে ওর উপরে ডানহাত দিয়ে ডান পাইয়ের উপরে এবং বাম পায়ে বাম পাইয়ের উপরে মাসের নিয়ম আমরা পরে বলবো মাসা করাও তার জন্য জায়জ হয়ে যাবে বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম মাথে মাসার ক্ষেত্রে যখন মাথা খোলা থাকত তখন পুরো মাথা উপর থেকে সামনে থেকে পিছন এবং পিছন থেকে সামনে পর্যন্ত মাসে করতেন আর যখন মাথার মধ্যে পাগড়ি থাকত তখন তিনি কি করতেন পুরোটা পাগড়ির উপরে মাসে করে নিতেন অথবা সামনের কিছু ভাগ কপালে মাসে করতেন আর বাকি ওই পাগড়ির উপর দিয়ে মাসে করে নিতেন তাহলে তিনটা অবস্থা আমরা পেলাম একটা হলো পূর্ণ মাথা মাসে করা যদি খালি থাকে আর একটা হল যদি পাগড়ি বাঁধা থাকে তাহলে এই ক্ষেত্রে পাগড়ির পুরোটা পাগড়ির উপরে তৃতীয় হলো কি যে আল্লাহর নবী আসালাম কিছু অংশ মাথার সামনে মাসে পরে বাকিটা কি করেছেন পাগড়ির উপরে মাসা করে নিয়েছেন এই জন্যে ঠান্ডার সময় যদি মহিলারা মাথার মধ্যে ওড়না বেধি নাই দেখে খোলা এবং বাধা কষ্ট হয় সেক্ষেত্রে তারা এই মাথার উপরে ওড়নার উপরে মাসে করতে পারবে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে আরো কিছু মশলা আসবে যেটা ব্যান্ডেজের উপরে মাসে করা আর হলো প্লাস্টারের উপরে মাছা করা যেটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। الله الله بلفظ الامر وهو عند مسلم بلفظ الخبر. جابر رضي الله বর্ণা করছেন জাবে আব্দুল্লাহ রাজি আল্লাহন প্রসিদ্ধ একজন বিখ্যাত সাহাবি তিনি বর্ণা করেন রাসুসাল্লামের বিদায়ক হজের সেই বর্ণনাতে ওইখানে আল্লাহ নবী বলেছিলেন এ বাদা আল্লাহ আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন সেটা দিয়ে তোমরা শুরু করো আর বললেন যে তোমরা শুরু করো যেটা দিয়ে আল্লাহ শুরু করেছে আল্লাহ কুটা দিয়ে শুরু করেছেন সফা না মারুয়া সফা দিয়ে অতএব সাইর ক্ষেত্রে হাজি সাহেব আনগন শেষে দুই রাখনামাজ পড়ে প্রথমত যাবেন সাফা পাহাড়ে এবং এখানে গিয়ে তার নিয়ম অনুযায়ী সাফার ঠিক উঠিয়ে দোয়া করবেন কাজে এখানে আল্লাহর নবী আসাতাম আল্লাহ যেভাবে শুরু করেছেন সফা দিয়ে সফা পাহাড় দিয়ে সাই করতে বললেন এই হাদিসটি বর্ণনা করেছে ইমাম তিরমিজি হা কাদাবিল্লা আমার মানে নির্দেশ তোমরা ওইভাবে শুরু করো যেভাবে আল্লাহ শুরু করেছেন আল্লাহ যা দিয়ে শুরু করেছেন তোমরাও তাই দিয়ে শুরু করো এটা নির্দেশ সুযোগ ছিল কিন্তু এই হাদিসটি যখন ইমাম মুসলিম বর্ণনা করেছেন তখন নির্দেশনা তখন খবর ছিল অর্থাৎ ইমাম ইবিনা হাজার রাহমাতুল্লা আল্লাহ এই হাদিসটি উজুর অধ্যায় নিয়ে এসে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে উজুর যে যে কাজগুলি ডান থেকে শুরু করতে হয় যেখান থেকে আল্লাহ কোরআনে আগে শুরু করেছেন ওখান থেকে আমাদের শুরু করতে হবে অর্থাৎ আল্লাহ যে কোরআন আল্লাহ চারটা জিনিসের কথা বলেছেন মুখমন্ডল হাত ধোত করা আর মাসে করা আর পা ঠাকুর পর্যন্ত ধৌত করা এই যে চারটা জিনিসকে যেভাবে আল্লাহ সিরিয়াল দিয়েছেন এর তরতি করেছেন ঠিক ওইভাবে আমাদের করতে হবে এই কথাটা বুঝাবের জন্য এসেছেন বন্ধুগণ আজকের মতো উজুর যে হাদিস আমাদের কাছে এসেছে সেগুলি আমরা ধারাবাহিক ভাবে কাছে পেশ করতেছি পৃথিবী বাংলার পক্ষ থেকে আমি সাইফুদ্দিন বিলাল আপনাদেরকে অশেষ ধন্যবাদ শুক্রিয়া জেনে আজকের মতো এখানে বিজয়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 ধর্মত্ত্বের কোষ্টি পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইলো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 আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মত্ব